আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আর একটি পর্ব নিয়ে এ পর্বের যা থাকছে সেটা হচ্ছে ফেরস্তা এবং অলিয়াউলিয়াদের ইবাদত করা যাবে না যেরকম ভাবে ইতিপূর্বে আমরা বলেছিলাম নবীদের তারপরেও তাদের এ বাদত চলবে না যেরকম নবীদের চলবে না যদিও তারা মানব সৃষ্টির মধ্যে বা আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বসেরা তারপরেও না প্রথমত আমরা ফেরস্তা কথা বলবো फिर कदर के बलास्तक केोश्लि अनेक ग अवयव दिए विभिन्न अवयव दिए तरह सृष्टि कर बारत कर्डर कर সেগুলার পরিপূর্ণ বাস্তবায়ন করা এবং তার আল্লাহ দিয়েছেন এই কারণে তারা বাধ্যতার মধ্যে কখনো অলসতা করে না কখনো আল্লাহ আদেশের বিরুদ্ধে যান না ফেরস্তারা যতই সম্মানী হোক না কেন আল্লাহ আল্লাহ শাহুর গোলাম তারা তারা আল্লাহর আদেশ গুলো বাস্তবায়ন করে কখনো ক্ষণিকের জন্যও তারা আল্লাহর অবাধ্য হয় না বরং তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সর্বসাধ্য বিনিয়োগ করে কখনো তারা অলসতা দেখায় না কখনো তারা সেখান থেকে গাফিল হন করে আল্লাহ বলেন উম যে তিনি হচ্ছেন তার জন্যই তিনি হচ্ছেন মালিক আকাশ এবং জমিনের যারা রয়েছে তাদের তারা আল্লাহ করতে আর ইবাদত করার মধ্যে তারা কখনো না অলসতা করে না আল্লাহ বলছেন তারা রাত দিনে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তারা এতে কখনো অলসতা করে না যে ব্যক্ত করেছেন তারপরেও পর এবং আল্লাহ হ্যাঁ তাদের এ বাদত কিন্তু করা যাবে না কারণ তারা নিজে আব্দ নিজেই গোলাম আল্লাহর সুতরাং যে নিজেই আল্লাহর গোলাম তার এ তো করা যাবে না কারণ তার কোন আল্লাহর গোলামকে আল্লাহর সাথে করা যায় না কিছু যারা ফেরস্তাদের বাদত করতো তারা মনে করত যে তারা এর মাধ্যমে আল্লাহর নৈকুত্য অর্জন করতে পারবে কারণ ফেরিস্তাদেরকে তারা আল্লাহর নৈকুত্য অর্জনের মাধ্যম হিসেবে মনে করতো এবং তারা মনে করত যে ফেরিস্তারা আমাদের জন্য হম আল্লাহর কাছে সুপারিশ করবে কারণ আল্লাহর কাছে তাদের মর্যাদা রয়েছে না এবং তারা আল্লাহকে খুবই ভয় পায় কারণ এই জন্যই যেকোনো মানুষ কি ফেরিস্তার দিকে আপনার ধাবিত না হয়ে একমাত্র আল্লাহর দিকে ধাবিত হতে হবে কারণ হচ্ছে যে আল্লাহ হাজির নিজে নিজেই শুধু একমাত্র মানুষের আপনার দোয়া এবাদত এবং বিনয়ের অধিকারী আল্লাহ হাজির নিজেই বলেছেন সুরা আলরানের আশি নম্বর আয়তের মধ্যে আল্লা বলেন যাদেরকে আল্লাহ নব দিয়েছেন তারা কখনো তোমাদের আদেশ করতে পার না যে তোমরা ফেরস্তা এবং নবীদেরকে রব বানিয়ে নেবে আরো বলেন একত্রিত করবেন তখন ফেরেস্তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলবেন যে এরা কি তোমাদের বাদত করতো তখন ফেরিস্তাগণ বলবেন আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আপনি হচ্ছেন তাদের পরে আমাদের অভিভাবক रकार से नबी एलि बेपार मध्य मुस्लिम समाज मध्य नबी अलिंग नेक्कार दे विशेष एक गुरुत्व रही है सूत অনেক ওলিও না সুতরাং প্রথমে অলির সঙ্গে আমাদের জানতে হবে যে অলি এবং নে বোঝানো হয় ওলি বলা হয় একজন হত্যা কি মোমিনকে আল্লাহর অলি বলা হয় এর প্রমাণ হচ্ছে আল্লাহ শান্ভু سورة يونسر باشورت تكتشفت للمرأة المدى لا إن أوريا الله لا خوف عليهم ولا هم يحسنون الذين آمنوا وكانوا يتقون الله ازرع شعال جاء الله وليد لكم نبغيب تلي أبن ترقف نوچند توحى بنا হুম এলাকারা বলেন যে যারা সত্যিকে রাখতে আল্লাহর ইমানের সে এবং আল্লাহকে ভয় করে চলে তারাই হচ্ছে সত্যিকে রাখতে অলি শেখুল ইসলাম তাইমিয়ার আহমদরা এই কারণে চমৎকার কথা বলেছেন যে খুল্লোম খাহান যে ব্যক্তি মোমেন মু হন সেই ব্যক্তি আল্লাহর অলি এতে কোনো সন্দেহ নেই এখন হচ্ছে জানার বিষয়ে অবস্থানের দৃষ্টিতে আল্লাহর অবশ্যই الذي يسمع به وبصره الذي يبصل به ويده التي يبتش بها ورجله التي يمشي بها وإن سألني لا سألني لأعطينه ولين استعاذني لأعيدنه لا وما تردد عن شيء أن أفاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأن أكره مساء مساءته হাদিস আল্লাহ যে যে ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা পোষণ করবে সত্যিকার মমের মত যে তার সাথে শত্রুতা পোষণ করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম এবং আল্লাহ বলছেন যে আমার কোনো বন্ধা আমার নৈকুট অর্জন করতে পারবে না ফরজ কাজ আদায় করা ছাড়া কারণ আমার নৈকুট্যের যে মাধ্যম তার মধ্যে সবচেয়েতে প্রিয় হচ্ছে ফরজ কাজগুলো যেগুলোর আমি আদেশ করেছি এবং আল্লাহ আরও বলেন যে আমার বান্দা যদি সর্বদা আমার নৈকুট্য অর্জন করতে চায় এবং ফরজের পাশাপাশি নকলের মাধ্যমে अर्जन करते चाय परेष भल बस फिली जो भलि फिली तक तरह श्रवण शक्ति नियंत्रण चले जाए तक हमार इच्छार बाहि से कख আপনার পরিচালিত হয় না এরকম তার চক্ষুটা তার দর্শন শক্তিটা আমার নিয়ন্ত্রণে চলে আসে তখন সে আমার ইচ্ছার বাইরে কোনো কিছু দেখতে পায় না ওই দেখল্যিক এম তে সুবিহা এবং তার হাটটাও আমার নিয়ন্ত্রণে চলে আসে আমার ইচ্ছার বাইরে সে কোনো কিছু স্পর্শ করে না এবং ওর যে ডা হল্লা থেকে হা তার পাঠও আমার নিয়ন্ত্রণে চলে আসে সে আমার ইচ্ছার বাইরে কোন দিকে চলে না আর তার পর্যায়ে এমন চলে এমন পর্যায়ে আসে সেই যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দিয়ে দেব দেবো ইনস্তা এবং সে যদি আমার কাছ থেকে আমার কাছে কোনো কিছুই থেকে আশ্রয় কামনা করে আমি তাকে সেই জিনিস থেকে আশ্রয় অবশ্যই দেব। এবং আল্লাহ আর বলেন তার দত্ত আনছেই নানাফা এরো যে আমি কোনো কিছু করতে গেলে আমি কখনো দ্বিধান্বিত হইনি যেরকমভাবে একজন মুমেনের আপনার রু কবচ করতে আমি হ্যাঁ কারণ সে মৃত্যুকে হ্যাঁ অপছন্দ করে আর আমি তার এ অপসন্দ করা আল্লাহ বিধান এই কারণে যদিও আল্লাহর শাহানু দ্বিধান্বিত হন তারপরও সিদ্ধান্তে অটল থাকেন এবং তার যথাসময় মৃত্যু হয়ে যায় সুতরাং বলেই যারা এবং নেই অবস্থান আল্লাহনকে আছে এই হাদিস বুখারের হাদিসটুকু তার প্রমাণ তারপরও তাদের এত এতটুকু সম্মান থাকা সত্ত্বেও তারা কিন্তু আল্লাহর পাশে অবস্থান নেওয়ার কোনো সুযোগ পায় না এই কারণে অলি এবং যেই হোক না কেন তাদের এ চলবে না অলি এবং নে মনে রাখতে হবে তারা যতটুকুই অগ্রসর হোক না কেন তারা তো আল্লাহর বান্দা তারা কখনো নিজের জন্য অন্যের জন্য কোনো লাভ ক্ষতির মালিক নেই সুতরাং কেউ যদি তাদেরকে ডাকে এবং তাদের কাছে আশ্রয় প্রার্থনা করে বা তাদেরকে করে তাদের নিকট এবং তাদের জন্য মানত করে জবাই করে আল্লাহ ছাড়া তাইলে সে বড় শরিফ করে ফেললো যা তাদেরকে ইসলাম থেকে বের করে দেবে তাইলে ওলি এবং নে তাদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে আসা যাবে না সেটা বড় শেরিফ ইসলাম থেকে বের করে দেয় আল্লাহ যদি আল্লা বলেন তারা কি আল্লাহকে বাদ দিয়ে সুপারিশা তো কোনো কিছুর মালিক নয় এবং তার নয় এবং তারা তো কোনো কিছু বুঝেও না সুতরাং এরকম মানুষ এরকম কিছুকে তোমরা কিভাবে সুপারিশকারী বানালে না এটা হতে পারে না আল্লাহুল সাহান রসুল খানের তিন নম্বর বলেন কিছু ইলাহকে দাঁড় করিয়েছে যারা কোনো কিছু তৈরি করতে পারে না বরং তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তারা নিজেদের কোন লাভ ক্ষতির মালিক নেই নয় এবং তারা কোন মৃত্যুর মালিক নয় এবং আল্লা পর্যায়ে নিয়ে আসা তাদের আদত করা সেটাও কখনো যাবে না তবে এই যে আপূর্ব যারা ছিল আমাদের আমাদের আগে তারা কিন্তু অলি এবং পূজা করতে এবং করত হুম এই কারণে ওই তাদের অনুকরণার্থে আমাদের ও সেটা দেখা যাচ্ছে আপনার পূর্ববর্তী যে উমতগুলা তারা যে নেককার এবং বুজুর্গদের এবাদতের মধ্যে শিক করেছে আল্লাহকে বাদ দিয়ে সেটা প্রমাণিত এবং তার শুরু হয়েছিল আপনার তারা এই নেককারদের প্রথমে ছবি তৈরি করেছে এবং সেইগুলোকে তাদের বৈঠকখানায় হ্যাঁ আপনার রেখেছে হ্যাঁ তারপরে শয়তান তাদেরকে নিয়ে তামাশা করেছে হ্যাঁ তখন তারা আস্তে আস্তে এই ছবিগুলোকে এবং আল্লাহকে বাদ দিয়ে তাদের আল্লাহ আল্লাহ বলেন যে তারা বলেছিল যে তোমরা তোমাদের ইলাকে কখনো হ্যাঁ পরিত্যাগ করো কারণ বসলাম তাদেরকে ওই সমস্ত মূর্তি পরিত্যাগ করার জন্য আহ্বান করেছেন কিন্তু তারা বলছিল না আমাদের মূর্তিদেরকে ছাড়া যাবে না হ্যাঁ তাদের নেতারা বলেছিল তাদের সাংঘাঙ্গদেরকে এবং বলেছে তোমরা কখনো বধকে ছাড়তে পারবে না সুয়াকে ছাড়তে পারবে না ইয়া ছাড়তে পারবে না ইয়া ছাড়তে পারবে না নাসের ছাড়তে পারবে না এই ব্যাপারে সম্পর্কে আবদুল্লাহ আব্বাস বলেন যে এগুলো এই যে পাঁচটা নাম এগুলো ছিল আপনার নাম নুয়ার ইসলামের বংশের মধ্যে যখন তারা আপনার মরে গেছে তখন শয়তান তাদের জাতিদেরকে বলছিল যে তোমরা তাদের যা বৈঠকখানার মধ্যে তোমরা এইগুলোর মূর্তি প্রতিষ্ঠা করো এবং সেগুলো তাদের নামে চালিয়ে যাও মানে তাদের নাম অনুযায়ী নামকরণ করো তখন তারা শয়তানের কথা মেনেছে হ্যাঁ রসুল আকরম সাহায্যাম অসুস্থ হয়ে পড়লেন তখন তার কোনো কোনো স্ত্রী আপনার একটা গির্জার কথা আলোচনায় এনেছেন যে যেগুলো তারা দেখেছে ইথোপিয়া এলাকায় যে গির্জার নাম মারিয়া এবং তারা ছিলেন যে রোশী স্ত্রীরা গির্জার কথা আলোচনা করেছিলেন তারা চৌকমা সালাম এবং মাহাবিবা কারণ তারা আপনার ইয়েছিল তখন তারা সেই গির সৌন্দর্যের কথা বলেছিল সেই গির যে তারা এমন ছিল যে তাদের মাঝে কোন নাক যদি মারা যেত তখন তাদের কবরের উপর তার কবরের উপর তারা মসজিদ বানিয়ে নিত তারপরে সেখানে তার হচ্ছে আল্লাহর সৃষ্টি সর্বনিকৃষ্ট আল্লাহ নিকটে সুতরাং আপনার এইভাবে আপনার আমাদের আগের উন্নতরা তাদের ন্যাকারদের পূজা করে যাচ্ছিল এইখানে একটা সন্দেহের উত্তর দিতে হয় সেটা হচ্ছে যারা অলি এবং পূজা করে তাদের একটি সন্দেহ রয়েছে যে শয়তান তাদের কিছু মূর্খদের অন্তরে একটা সন্দেহ সৃষ্টি করেছে সেটা হচ্ছে কি তাদের অন্তরে এই কথা ডেলে দিয়েছে শয়তান যে এই ওলি যারা আছে এরা তো আল্লাহর নিকুটবর্তী তাদের চাইতে তারা তো আল্লাহর নিকুটের মানুষ না তারা হচ্ছে আল্লাহবর্তী এবং আল্লাহর কাছে তাদের মর্যাদা রয়েছে হ্যাঁ উচ্চ মর্যাদা সুতরাং তাদেরকে মধ্যস্থতাকারী বানানো যেতে পারে যেরকম দুনিয়াতে মানুষে বড় কাছে পৌঁছার জন্য মধ্যস্থারী খোঁজে একই ভাবে তারাও মধ্যস্থতাকারী হিসেবে আপনার গ্রহণ করেছে এই যে সন্দেহ শয়তাহান তাদের অন্তর্মদে ঢুকিয়ে দিয়েছে মুর্শিকদের যে এদেরকে মধ্যস্থকারী বানানো হবে কারণ এদের মর্যাদা বেশি এটাকে আল্লাহ দূরি সাত করে দিয়েছেন সুরে জুমানের তিন নম্বর আয়তে আল্লাহদ্দিন আল্লাহ বলে আল্লাহর জন্যই খাটি আপনার আনুগত্য হতে হবে এবং আল্লাহ বলেছেন যে যারা তাকে বাদ দিয়ে যারা ওলি হিসেবে গ্রহণ করে যারা আল্লাহকে বাদ দিয়ে কিছু সংখ্যক মানুষকে ওরি হিসেবে গ্রহণ করে এবং বলে আমরা তাদের এবাদত করি এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহ নৈকুট নৈকুট্যে দিবে। দেবে অর্থাৎ মধ্যস্থকারী হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ নৈকুট্য পাওয়ার জন্য আল্লাহ বলেন ইন্ন আল্লাহ ইতারিফুন বলে যে আল্লাহ কেমন তো বিচার করবেন যারা যারা এই ব্যাপারে আপনার যাচ্ছে বরের আল্লাহ এরকম মিথ্যুক ও কাফের কে আপনার আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ কে কখনো হেদায়ত দেন না সুতরাং এরা মৃত্যুক তারা যে উপযুক্ত নাই মধ্যস্থতা করার তাকে উপযুক্ত এবং আল্লাহ সেই অবদানকে স্বীকার করে বসেছে সুতরাং এরা মৃত্যু গো কাফের আল্লাহ তাদেরকে এইভাবে আখ্যায়িত করেছেন সুতরাং নে পূজার ব্যাপারে তাদের এই ব্যাপারে মধ্যস্থারী সন্দেহ কখনো গ্রহণযোগ্য নহে হম আল্লাহ তালা বরং গ ব্যক্তি মদস্থারী হতে পারে না যে আল্লাহর কাছে তার তাদের প্রয়োজন গুলা উঠে মানে তুলে ধরবে কারণ আল্লাহ হাজির এটার কোনো প্রয়োজন বোধ করেন না এটা একজন দুর্বল যে আল্লাহ সৃষ্টি তার সহযোগী প্রয়োজন হতে পারে আল্লাহ এরকম সহযোগীর কারণ আল্লাহ সমস্ত ষোলো নম্বর قل هل يستوي الاعنا والبصير ام هل تستوي الظلمات والنور ام جعلوا لله شركاء خلقوك خلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وحده القهار الله جل شان বলেন হে রাসূল আপনি বলেন যে আকাশ জমিনের মালিক কে আল্লাহ نجي الله ই এবং বলছেন যে হসুল আপনি আরো বলুন যে তোমরা বাদ দিয়ে যাদেরকে নিয়েছ তারা তো নিজেদের কোন লাভ করতে পারে না সমান হতে পারে এবং এরকম ভাবে অন্ধকার সমান হতে পারে না কোশ্চিন কালও হতে পারে না এবং আল্লাহ বলেন বলে যে তারা এমন হ্যাঁ কিছু ব্যক্তি কি আল্লাহুলা এমন হতে পারে না কোন মানুষ আল্লাহর পাশাপাশি কোন কিছু সৃষ্টি করতে পারে না বরং আল্লাহ সবকিছুর স্রষ্টা তিনি একক এবং তিনি সর্বময় ক্ষমতার মানিক এবং আল্লাহ এমন যে তার বান্দার নিকুটবর্তী এই কারণে কোন মধ্যে হয় না আল্লাহেন আল্লাহ বলেন যখন হেরসুল আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দিন যে তিনি তোমাদের নিকুটে হ্যাঁ আল্লাহ বল যে কোনো আহ্বান করে যদি আমাকে ডাকে আমি তারা ডাকে সাড়া দিই ফলে সম্মান কাছে কিন্তু তারা কখনো আপনার এবাদতের মালিক হতে পারে না কারণ তাদের সম্মান বেড়েছে আল্লাহর ইবাদতের কারণে সুতরাং হ্যাঁ তাদেরকে আল্লাহর পাশাপাশি দাঁড় করানোর কোন যুক্তিকতা নেই এবং মধ্যস্থকারী হিসাবে গ্রহণ করার কোনো যুক্তিকতা নেই যেটা আমরা উপস্থাপন করেছি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ নেওয়ার এবং অন্যকে বুঝানোর তৌফিক দান করুন ওসলাল